সম্মানিত্রোতা यूनिवार्सल माहेमान शुभे आज के विशेष आलोचना प्रोग्राम शुरू कर भाई बनरा आजकल सामने तुम्हें धरब से विषयटी महे रमादान साधे संश्लिष्ट अत्यंत गुरुत्पूर्ण एक विषय अल्लाह रबुल आलमीन ए माहिर मानने गुना माफे एक माध्यम हिसाब से सियाम के आल्ला परस कर रिलेटेड एवं माहे रमादान साधे सम्पृक्त इसलमर आकटी रोकण ईदाउक जकत आदाय विषय रमादान साधे आदाय थी कत आदायर क्षेत्र ओई गुरुत्वपूर्ण विषयटी अनेक समय ख्याल रखी ना जकतर हकदार कारा जकत कौ के इच्छा कर ले कि जकत देवा प्रश्नगुलने रखी ताकत हकदार जकत कैसे दिव जकयगुलो भलोभ जाना दरकार आज के पर्वे इनशाल्लाषय आलोचना करब इशाल्ला সুরা আত তাওবার ষাট নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবাহানহ জাকাত প্রদানের জন্য আটটি খাতকে আল্লাহ রবীন্দিন নির্ধারণ করেছেন অর্থাৎ জাকাতের সম্পদ আটটি খাতের যে কোনো একটি খাতে অথবা আটটি খাতেই জাকাতের সম্পদ ব্যয় করা যাবে এজন্য আমাদেরকে ভালোভাবেই এই আটটি খাত জেনে রাখা আবশ্যক যাতে আমার জাকাতের অর্থ জাকাতের সম্পদ এই আটটি খাতের মধ্যে যাচ্ছে কি না এই বিষয়টি আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে না হয় আমি জাকাত আদায় করব কিন্তু আমার জাকাত আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না জাকাত সঠিকভাবে আমার আদায় হবে না জাকাত সঠিক খাতে যদি না যায় তাহলে জাকাত সঠিকভাবে আদায়ও হবে না জাকাতের এই খাদগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন এভাবে বর্ণনা করেছেন এই সদাকাতগুলো অর্থাৎ জাকাত রোসর সদাকাত উল ফিতির এই জাতীয় আরও যতগুলো ফরস সদাকা রয়েছে এই সদাকাগুলো শুধুমাত্র তাদের জন্য যারা হবে আল ফোকার যারা অতি দরিদ্র মানুষ कर गरीब मानुष एखने फकिर बोलते ओ सकल व्यक्ति बोझानो जर शारिकर्थ्य आ किस सम्पद आंतु जी सम्पदगल दिए तर परिजन व्यय मिटानो खरच मेटान सम्भव है ना तर परिवार परिजन व्यय वही आयर साहति रेखे सठीक न्यूनतम चाहिदागुलो मेटानो सम्भव है ना এই জাতীয় ব্যক্তিকে কোরআন এবং সুনার বাসায় ফোকার বলা হয় দরিদ্র বলা হয় ফকীর বলা হয় তাহলে জাকাতের এক নম্বর যে খাত সেটি হলো আল ফোকারা অর্থাৎ অতি দরিদ্র এই গরিব অসহায় মানুষগুলো দুই নম্বর যে হকদার তারা হলো ওয়াল মাসাকিন মিসকিনের বহু বচন আল মাসাকিন মাসাকিন বা মিসকিন হলো তারা जर एके किस नहीं हलो जर कि आंतुता दिए तरह निवाह है ना और मिसकिन हलो जर एके किस नहीं ते कुरान सुन्नार भाषा मिसकिन बिस्किन जरा ए रकम व्यक्ति जकतर सम्पद असर सम्पदे सदाकतुलतिर सम्पद আমরা তাদেরকে সহযোগিতা করব এটি জাকাতের একটি গুরুত্বপূর্ণ খাত তবে এই দুটি খাতের ক্ষেত্রে আবার খেয়াল রাখতে হবে এই পোকারা এবং ফকির এবং মিসকিন উভয়টি মুসলিমদের মধ্য থেকে হতে হবে অমুসলিম ফকির অমুসলিম মিসকিন তাদেরকে জাকাত থেকে রসর থেকে সদাকাতুল ফিত থেকে কোন অমুসলিমকে অমুসলিম ফকির অমুসলিম মিসকিনকে দেওয়া যাবে না এই ব্যাপারে আমরা নবী সাল্লি সাল্লামের হাদিস থেকে সরাসরি নির্দেশনা পাই আল্লা রসুল সাল্লাহ মুওয়াজিবনে জাবাল রাজি আল্লাহ তাল্লাহুকে যখন ইয়ামেন প্রেরণ করেন তখন মুয়াজিবনে জাবাল রাজি আল্লাহ তাল্লাহনুকে বললেন মাস তুমি আহলে কিতাবদের নিকটে ওই ইয়ামেনে যাচ্ছ সেখানে গিয়ে তোমার প্রথম যে কাজটি হবে সেটি হল ইহাদে গিয়ে তুমি সর্বপ্রথম তাওহীদের দাওয়াত রসালতের দাওয়াত তুমি আহলে কিতাবদের নিকটে পৌঁছিয়ে দিবে যদি তারা এই তৌহিদের দাওয়াত ইমানের দাওয়াত যদি তারা গ্রহণ করে তখন তাদেরকে জানিয়ে দিবে زی اللہ رب العالمین تو مدرو پره فانس وقت و سلات کے پروس کرسن ایر پرو جدی تره سلات کیو منینه تو کن تا در که جانیه دی بی زی ان اللہ قد فرد علیهم صداقہ اللہ رب العالمین تا در شمپ دی زکاة پروس کرسن صداقہ پروس کرسن تو خذ من اغنیائیم و تو دو علی فقرائیم. اللہ رسول صلی اللہ علیہ তুমি সেখানকার মুসলিম ধনী যাদের উপরে জাকাত পরজ হবে তাদের থেকে তুমি জাকাত আদায় করবে ও তুরাদা ফিম আর সেখানে যারা দরিদ্র মুসলিম থাকবে সেই মুসলিমদের মাঝে তুমি জাকাত বিতরণ করবে তাহলে এখানে নবী সাল্লু আলহিউ স্পষ্ট করে দিলেন জাকাত নিতেও হবে মুসলিমদের থেকে আবার জাকাত বন্টনও করতে হবে মুসলিমদের মধ্যে এই হাদিসটি বখারি এবং মুসলিমের মোত্তাফাকুন আলহ হাদিস আবার তিরমিজির একটি সহি হাদিসে এসেছে আবু জোহাইফা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমাদের নিকটে নবী সাল্লি ইসলামের পক্ষ থেকে একজন জাকাত আদায়কারী আসলেন তিনি আমাদের ধোনিদের থেকে জাকাত আদায় করলেন আর আমাদেরই গরিবদের মধ্যে মুসলিমদের মধ্যে তিনি জাকাত বন্টন করলেন এবং আমি একটা একজন এতিম ছিলাম এতিম হওয়ার কারণে আমাকেও তিনি একটি উঁট খুব ছোট একটি উঁট তিনি আমাকে জাকাত হিসেবে প্রদান করেছিলেন এই তিরমিজির এই হাদিসটিও আমাদের জন্য দলিল যে অমুসলিমদের জন্য অমুসলিম ফকির অমুসলিম মিসকিনের জন্য জাকাত নয় জাকাত শুধুমাত্র মুসলিম ফকির এবং মুসলিম মিসকিনের জন্য এর পাশাপাশি মো আসাদ বাইনাল মুসলিমিন মুসলিমদের প্রতি মোয়াসাদ সহমর্মিতা এটি শুধু এক মুসলিম আর এক মুসলিমের উপরে পরশ অমুসলিমের জন্য মোয়াসাদ এটি আল্লাপাক পরশ করেননি এছাড়া যুগে যুগে সাহাবাঈ কামদের মধ্যে তাবেইন এ কামদের মধ্যে তাবে তাবেইনদের মধ্যে এই ব্যাপারে এজমা রয়েছে যে জাকাত শুধুমাত্র মুসলিম ফকির মুসলিম মিসকিনদেরকেই দেওয়া হবে এজন্য সম্মানিত বায়ু বোনেরা আমরা জাকাত প্রদানের সময় খেয়াল রাখতে হবে যে আমি মুসলিম ফকের এবং মুসলিম মিসকিনকে আমি জাকাতগুলো সঠিকভাবে দিচ্ছি কিনা এখানে আরও একটি বিষয় মনোযোগ দিয়ে খেয়াল রাখা দরকার সেটি হল মুসলিম কিন্তু বেনামাজি নামাজ আদায় করেন না নামাজ পড়েন না এরকম ফকের এরকম মিসকিন ওলামাই কেরাম এবং জমহুর ওলামাই কেরাম অধিকাংশ ওলামাই কেরামের মত হলো যে এরকম বেনামাজি ফকির বেনামাজি মিসকিন তাদেরকেও জাকাত দেওয়া যাবে না কারণ বেনামাজি যে মুসলিমের আওতাভুক্ত নয় এবং মুসলিম আর অমুসলিমের পার্থক্য হল তার কোচলা সলাৎ পরিত্যাগ করা এই ব্যাপারে সাহবাই কেরাম আলাইহিম তহিম আজমাঈমা রয়েছে তে এই ক্ষেত্রে এজন্য বিশ্ববিখ্যাত ওলামাই ক্যারাম যারা তারা সকলেই বলেছেন যে কোন অমুসলিমকে যেমন জাকাত দেওয়া যাবে না তেমনি কোনো বেনামাজিকে যিনি নামাজ আদায় করেন না তাকেও জাকাত দেওয়া যাবে না তিন নম্বর যে খাতটি সেটি হল ওয়াল আমা অর্থাৎ জাকাত মন্ত্রণালয়ের অধীনে যাদেরকে জাকাত আদায় করার জন্য কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হবে সেই কর্মচারীদেরকে জাকাত থেকে তাদের বেতন বাতা এগুলো প্রদান করা তো যেহেতু এখন বর্তমানে জাকাত মন্ত্রণালয় নেই জাকাত আদায়ের ব্যবস্থাপনা নেই এজন্য এই খাতে এখন জাকাত ব্যয় করার কোনো সুযোগ নেই চতুর্থ যে খাতটি সেটি হবে ওয়াল মো আল্লাফাতে কোলোবহুম অর্থাৎ নতুন ইসলাম গ্রহণকারী নব মুসলিম এই নব মুসলিমকে জাকাত দেওয়া যাবে তবে শর্ত হল সেই নবমুসলিম, যিনি নতুন করে ইসলামে এসেছেন তাকে ফকির অথবা মিসকিন হতে হবে গরিব হতে হবে দরিদ্র হতে হবে যিনি স্বাবলম্বী তাকে জাকাত দেওয়া যাবে না মক্কা বিজয়ের আগে যারা নবমুসলিম তাদের মধ্য থেকে ধনী গরিব নির্বিশেষে সবাইকে জাকাত দেওয়া হতো কিন্তু মক্কা বিজয়ের পরে নবী সাল্লাহ আলাইসাল্লামে স্পষ্ট করে দিয়েছেন যে এখন থেকে জাকাত শুধু অমুসলিম থেকে যারা ইসলামে এসেছে এদের মধ্য থেকে যারা একেবারে নিতান্ত ফকির নিতান্ত মিসকিন শুধুমাত্র তাদেরকে জাকাত দেওয়া যাবে এবং যারা অভাবই নয় যারা অভাবমুক্ত এরকম নবমুসলিমকে নব জাকাত দেওয়া যাবে না অর্থাৎ ইসলাম এখন বিজয়ী এখন আর নতুন করে ইসলামের দিকে ওই জাকাত দিয়ে আকৃষ্ট করার প্রয়োজনীয়তা এখন আর নেই পঞ্চম যে খাতটি সেটি হল ওয়াফের রেকাব গোলাম আজাদ করার জন্য দাস মুক্তির জন্য জাকাত ব্যয় করা যাবে বর্তমানে যেহেতু এই দাসপ্রতা বর্তমানে গোলাম আজাদের বিষয়ে বর্তমান পৃথিবীতে নেই এজন্য এই খাতে জাকাত ব্যয় করার এখন সুযোগ নেই তবে ইসলাম দাসপ্রতা বিলুপ্তির পক্ষে এই আয়াতে কারি মেটা আল্লাহর বিধানটা তার দলিল কারণ ইসলাম মানুষ মানুষের গোলাম হয়ে থাকবে দাস হয়ে থাকবে এটি ইসলাম পছন্দ করে না এজন্য ইসলাম এই দাস মুক্তির জন্য জাকাতের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ খাত ইসলাম এ ব্যাপারে রেখেছে যাতে কোনো মানুষ মানুষের গোলাম হয়ে না থাকে তবে এই গোলামের প্রথা এই দাস প্রথা এটি কেয়ামতের পূর্বে হলেও যে কোনো সময় পৃথিবীতে আবার যখন মুসলিম এবং মুর্শিকদের মধ্যে জেহাদ পরিচালিত হবে তখন এই জিহাদের মধ্যে দাস আসতে পারে এই জন্য আল্লাহ রব আলীন কোরআনে কারিমে এই খাতটি রেখেছেন ষষ্ঠ যে খাতটি সেটি হল ওয়াল রেমিন অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তি যে ব্যক্তি এমন ঋণগ্রস্ত যে ঋণ তার পরিশোধ করা তার পক্ষে সম্ভব নয় অর্থাৎ তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা একেবারে দরিদ্র হয়ে পড়েছেন তার পক্ষে আর ওই ঋণগুলো পরিশোধ করা সম্ভব না তবে আমরা দেখি আমাদের দেশের বড় বড় ধনী ব্যক্তি বড় বড় ব্যবসায়ী বড় বড় শিল্পপতি তারা কিন্তু কোটি কোটি টাকা ঋণগ্রস্ত আবার তারা দেখা যায় ঋণ খেলাফি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জাকাত দিয়ে সহযোগিতার কথা বুঝান নাই কারণ তারা এটা পরবর্তীতে যে কোনো সময় এটা পরিশোধ করার মতো যোগ্যতা তাদের রয়েছে এবং যেই কাজে তারা ঋণটি নিয়েছেন সেই কাজে সেই ব্যবসা সেই শিল্প কারখানার মধ্যে সেই ঋণটি রয়েছে এজন্য জাকায়াতের জন্য যেই ঋণগ্রস্ত ব্যক্তির খাত সেটি হল এমন ঋণগ্রস্ত ব্যক্তি যে ব্যক্তি ফকির মিসকির অতি দরিদ্র যে ঋণ আদায় করা তার পক্ষে আর সম্ভব নয় সপ্তম যে খাতটি সেটি হলো সাবির আল্লাহ রাস্তায় জাকাত ব্যয় করা আল্লাহ রাস্তার এই খাতটি অত্যন্ত ব্যাপক এখানে আল্লাহ রাস্তা বলতে জেহাদ আল্লাহ রাস্তা জেহাদের ক্ষেত্রে জাকাত ব্যয় করা যাবে এবং এটি সবচেয়ে অধিকাংশ মুফসের কারামদের নিকটে এখানে ফি সাবির বলতে জেহাদ ফি সাবির মুখ্য উদ্দেশ্য অর্থাৎ আল্লাহ রাস্তা জেহাদের জন্য যুদ্ধের সরঞ্জামা দি ক্রয় করা বিভিন্ন খরচ নির্বাহের জন্য জাকাতের অর্থ থেকে ব্যয় করা যাবে তবে এই খাতটি আরো ব্যাপক রেখেছেন বলেছেন। এখানে আল্লাপাক জেহাদ ফি সাবির কথাটি উল্লেখ করেন নাই এর দ্বারা কোন ব্যক্তি এলমের প্রসার প্রসার দিনের প্রসার প্রসার কি কোন মিডিয়া কোন কোন দাওয়া প্রসারের মাধ্যম সেটি যদি কোনো ব্যক্তির সত্ত্বাধিকারী না হয় কোনো ব্যক্তি সেখান থেকে লাভ গ্রহণ না করে শুধুমাত্র আল্লাহর দিনের প্রচার প্রসার আল্লাহর দিনের দাওয়া আল্লাহর দিনের তাবলিগের জন্য যদি ব্যবহার করা হয় তাহলে সেই মিডিয়ায়ও জাকাত দেওয়া সেটি এই ফি সাবির খাতের অন্তর্ভুক্ত হবে সম্মানিত দর্শক শ্রোতা এই ব্যাপারে আমরা फी सबिल्ला खाटी व्यापक फी सबिल्लर जो गुल आदाय करतेम जो खबन सबिल अर्थात मुसाफिर मुसाफिर जकत व्यय जिन्ही एल दनी होते स्वलम्बी होते कि सफरे थकें से समय আরেকজনের সাহায্যের মুখাপেক্ষী থাকেন এজন্য আমরা আগে আমরা দেখতাম যে পৃথিবীর মুসলিম দেশগুলোতে এবং আমাদের দেশেও রাস্তা রাস্তাঘাটে সরাইখানা দেওয়া হতো পানির ব্যবস্থাপনা করা হতো খাওয়ার ব্যবস্থাপনা করা হতো থাকার ব্যবস্থাপনা করা হতো কিন্তু বর্তমানে এই জিনিসগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে এখন আর মুসাফিরদের থাকা খাওয়া বিশুদ্ধ পানি तर टयलेटर व्यवस्थापना यह जोये समाज खूब कम्य कर आल्ला जकत अष्टम खाटी आल्ला मुसाफिर रेखे सम्मानित दर्शक श्रोता जकत आदायर क्षेत्र खात के सामने रेखे जकत कर भलो भाव खेल रखते जो भलो भाव खेलना ना कर জাকাত আমাদের কাছে চাইল আর আমরা দিয়ে দিলাম তাহলে এই জাকাত আদায় হবে না এজন্য জন্য ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ খুবই মনোযোগ দিয়ে আমাদেরকে জাকাত দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমি জাকাতটা কোথায় দিচ্ছি জাকাতটা কাকে দিচ্ছি এই জাকাতটা যে দিচ্ছি আমি এটি আটটি খাতের কোন খাতে অন্তর্ভুক্ত হচ্ছে আমার সঠিক সঠিকভাবে আদায় হচ্ছে কিনা এবং এই জাকাত যাকে দিচ্ছি বা যে প্রতিষ্ঠানে দিচ্ছি যেখানে দিচ্ছি সেখানেই এই জাকাতটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা যারা জাকাত দিব তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে জাকাত নিঃস্বার্থভাবে দিতে হবে আমরা পকির মিসকিনদেরকে জাকাত দিব কিন্তু জাকাত দেওয়ার পরে আবার যদি আমরা से पकिर मिस्किन कमना करी जेक क्या तक लागान चेष्टा कर सब समय जकत दिए थक तर द्वारा करिए जकत निस्था आल्ला जो एखलासर समस्या है जकत दे क्षेत्र आल्लाबीन से जकत कबुल करा के जकत दीते हैं एखलासर साथ भाव এবং ফকের মিসকিনদেরকে আমরা মাইকিং করে প্রচার প্রচারণা করে বাড়িতে ডেকে না নিয়ে এসে আমরা এই জাকাতকে তাদের এই খাদগুলোতে আমরা নিজেরা গিয়ে সহস্তে দিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব পাশাপাশি আমরা আরেকটি বিষয় খেয়াল রাখবো এই জাকাত যখন আদায় করব। তখন নিম্নমানের শাড়ি নিম্নমানের লুঙ্গি নিম্নমানের কাপড় চপড় দিয়ে আমরা দরিদ্র মানুষের সাথে ঠাট্টা উপহাস করব না আমরা জাকাত দেওয়ার সময় খেয়াল রাখব যে আমি তাকে যে শাড়ি যে লুঙ্গি যে পোশাকটি দিচ্ছি এটি আসলে ব্যবহারের উপযুক্ত কিনা এটি ভালো মানের কিনা আমি যেই খাবারটা খাচ্ছি আমি যে পোশাকটা পরিধান করি এই পোশাকের সাথে খাবারের সাথে সঙ্গতিপূর্ণ কিনা এই বিষয়টি আমাদেরকে খেয়াল রেখে জাকাত দিতে হবে তাহলেই আল্লাহ রবীন্দ্র যেই উদ্দেশ্যে জাকাত পরস করেছেন এবং যাদেরকে দেওয়ার জন্য আল্লাহ রব্ আলমী নির্দেশ দিয়েছেন এই সঠিকভাবে যদি সেটি ব্যবহার হয় তাহলে জাকাতের কল্যাণ আমাদের সমাজে প্রতিফলিত হবে দুনিয়া এবং আখেরাতে আমরা কল্যাণ লাভ করতে পারব আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের জাকাতগুলোকে সঠিকভাবে সঠিক খাতে আদায় করার দেওয়ার আল্লাপাক তৌফিক দান করুন আমিন ইয়ারবালমিন ওসালামুকুল্লা ববরক